আয়সা রাজিয়াল্লাহ তাল্নাতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাই সাল্লাম অন্তিম রোগে আক্রান্ত থাকাকালে একবার বিলাল রাজিয়াল্লাহ তাল্লান্নর নিকট এসে সালাতের সময় হওয়ার সংবাদ দিলেন নাবি সাল্লাহ আলি সাল্লাম বললেন আবু বকরকে বলো যেন লোকদের নিয়ে সালাত আদায় করে আয়শা ও রাজিয়াল্লাহ তাল্না বললেন আমি বললাম আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ্ন কোমল হৃদয়ের লোক তিনি আপনার স্থানে দাঁড়ালে কেঁদে ফেলবেন এবং কিরাত পড়তে পারবেন না তিনি আবার বলেন আবু বকরকে বলো সালাত আদায় করতে আমি আবারও সে কথা বললাম তখন